তোমরা যদি কাউকে দেখো মসজিদ ব্যবসা করতে মসজিদ এ ক্রয় বিক্রয় করতে মসজিদে বিজনেস করতে তাহলে তোমরা আর বাহালাহ আল্লাহ যেন তার ব্যবসায় লাভ না দেয় কেননা মসজিদ এই জন্য তৈরি করা হয়েছে আল্লাহর স্মরণ দাবাত আল্লাহর এবাদত আল্লাহর জিকির সংশ্লিষ্ট বিষয় ব্যথিত দুনিয়াবীর সকল বিষয় মসজিদে করা মনে হচ্ছে মসজিদের সম্মান লঙ্ঘন করা মসজিদের মর্যাদার হানি করা